সুপ্রিয় শ্রোতা বন্ধুরা গজলের তানে আমাদের উপস্থাপনা এতক্ষণ আপনারা মন মাতানো সুরে আধ্যাত্মিকতার ছোঁয়ায় সমৃদ্ধ অডিও ক্যাসেটের জগতে আলোড়ন সৃষ্টিকারী জুলফিকার হামদ নাথ ও গজল পরিবেশক গোষ্ঠীর কণ্ঠে ভিন্ন ধর্মী অডিও ক্যাসেট আউলিয়াদের অবদান শুনলেন ক্যাসেটটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম তানজিম মোহাম্মদ কামরুল হাসান হফেজ রিয়াস আলী সাইদুল ইসলাম আসাদ ও সৈয়দ আহমেদ লিখেছেন আল্লামা কবি রুহুল খান মৌলানা আজম ওহিদুল আলম মোহাম্মদ হায়দার হুসাইন মোহাম্মদ রফিকুল ইসলাম ও আজম ওবায়দ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সৈফুল কবির ও এনায়েতুল্লাহ ফাইরাভি তারিখ পহেলা সফর চৌদ্দশো হিজরি, হিজড়ি বাইশে মার্চ দু হাজার আল্লাহ হাফেজ